ইন্দমদুকি মিং শরিনা হাম্মদী ওহমদিন اشر الار امور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم وان المساجد لله হাবুল বিলদ আল মসাজ ও আবুল বিলদাহ আসাহ রাহু মুসলিম রাহস রসো্স ম আব্দালা গাদা ও রাহা রাহুল ও মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহরের উপর সাল্ল আলী সাল্লাম আজ জুমার খুদ্িপ্ত সময়ে বক্তব্যের বিষয় মসজিদ ও মসজিদের মর্যাদা সাথে সাথে বাপ্তা জুমা মসজিদ ভোলা ভোলা সদর বরিশাল। সম্মানিত মসজিদের মুসল্লি মসজিদ একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের এবাদতের জায়গা যে বিষয়টি আল্লাহতালা খুব গুরুত্ব সহকার দেখেছেন আর মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে তা কাবা ঘর সেখান থেকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণের জন্য আল্লাহ আল্লাহতালা বলেন রসুল সাল্লাহ আলী ও বলেন সাথে সাথে মসজিদ নির্মাণ পরিষ্কার রাখার জন্য আল্লাহ আল্লাহতালা আদেশ করেন আল্লাহতালা বলেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহ বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর জন্য মসজিদ আল্লাহর ঘর পরের বাক্যে আল্লাহ তাল্লাহ বলছেন ও আল্লাহ আহাদা তোমরা মসজিদ ঘরে ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাকো ডাকো না তোমরা মসজিদ নির্মাণ করো এক ভাবে একমুখী হয়ে অন্য জায়গায় বলেন্লাহ মানা আনা বিল্লাহ মিল নিশ্চয় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে ওরা যারা আল্লাহকে বিশ্বাস করে এক দুই যারা পরকালকে বিশ্বাস করে তিন যারা সলাত আদায় করে চার ও আত জাকাতা যারা জাকাত প্রদান করে পাঁচ ও আলম ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না পৃথিবীতে কাউকে যদি ভয় করার থাকে ভয় করে হিসাব করে চলতে হয় বিবেচনা করা লাগে এমন সত্তা একমাত্র আল্লাহ এরকম পাঁচটা গুণের অধিকারী যাদের আছে তারাই মসজিদ নির্মাণ করে তারাই মসজিদ দেখাশোনা করে তারাই মসজিদের দায় দায়িত্ব পালন করে বলে আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেন शुद्ध तक मस्जिद कर रखो तपकारी परिष्कार पवित्र जगते इब्राहिम आलाईसम एसमालम बाप बेटा दु जन के बोले तुम्हरा पिता जा रा सलाई तीन तप कर तरज घर के पवित्र कर रख ए कारण दुई हराम कबाघर एवं मस्जिद नबाबी दुईटे परिचालनार दायित आरबे लोकर बहन कर आसामत पर्त तारशा करा जाए অন্যরা কেউ গ্রহণ করতে চাইলে তা সুন্দর সুস্থ করতে পারবে এমনটা মানুষ আশা করে না বলছিলাম যে আল্লাহর ঘরগুলি পবিত্র রাখতে হবে এই কথা আল্লাহ বলেন এটা আল্লাহর আদেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা আল্লাহর আদেশ আয়েস আর জিয়াল আনহা বলেন আমারা আমার আর সোল্লাহ সাল্লাম বেবেনা ইসাজেদ ফিরদুরে সুগন্ধিময় করে রাখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এই কথাগুলি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রত্যেক পাড়ায় অতে মসজিদ নির্মাণ হবে हिसाब से विचनागत पार्थक्य हम पास मसजिद करा जा समस्या नहीं आपनर मस्जिद पास आरोप সেখানকার লোকের আকিদে আদর্শ যদি হয় যে আল্লাহ সব জায়গায় থাকেন আল্লাহ নবী তৈরি, নবী মরেননি সবসময় আপনার কাছে উপস্থিত হতে পারেন যার কারণে মিলাদের এক পর্যায়ে তাদেরকে দাঁড়িয়ে যেতে হয় এমন আকিদে থাকলে স্বাভাবিকভাবেই ভাবেই পাশে মসজিদ নির্মাণ করা ভালো সাথে সাথে সলাৎকে ঠিক টাইমে আদায় করতে হবে এটা আল্লা আদেশ কিন্তু তা করা হয় না সূর্য ডুবার পূর্বে আসরের সলাত আদায় করা হয় সূর্য উঠার ফজরের সলাত আদায় করা হয় অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন নির্ধারিত সময়ে যদি মানুষ সালাত আদায় না করে তাহলে তোমরা তা বাড়িতে আদায় করে নাও বোখারি মুসলিম এটা আল্লাহ রসুলের আদেশ रसुल सल्लादायर जो गुरु रेखे शुरू पर्तयर जोरालो गुरु रेखे सोजा कर पाए पां का प्राचीर मत दाड़ान बेपारे लाठी बाका सोजा आई परीक्षा कर माने मान कतार एत सोजा लाठी टे लाइन फिर बुझा जा सोजा बोखारी मुस्लिम जीवन तेईस बच्चों जीवनेक्तर मुखामुखी ना हो कतार सोजा करण प्राचीर मतान फाइव करू कर प्रमाण है, है ना अथचीगण अपे पृथ्वी वे प्राचीर मत हुए दाणान फाका बंद करना सलाद शुरू करें देखें मस्जिद সাধারণত মসজিদে দুইজনের মধ্যে আরো দুই জন ধরবে না হয় কাতার সোজা করুন প্রাচীনের মতো হয়ে দাঁড়ান এই কথা বলা লাগে না আমার মনে রাখবেন সনাথের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত অংশ আছে তার সত্য চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রাসুল সাল্লাহ কাতার সোজা করার ব্যাপারে যদি না পারি এটা আমার অক্ষমতা অধ্যায়টা দেখুন না হয় বের হয়ে কেবল লাভবান এদেশে একটা বই পাওয়া যায় আমাকে কিনতে বলিয়েন না যেহেতু আপনার কারণে লিখা হয়েছে আপনি এত সাধারণ ভাবে দেখার চেষ্টা করেন অনুরোধ দেখুন ওখানে ফুরান বানান লাহো লাহো বাইতান্না কেউ যদি দুইজনের মাঝে ফাঁকা বন্ধ করে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে আমলে কৌতুহ হাদিস লিখা হলো বিচার দুনিয়াতে কেউ যদি করতে না পারে পরকালেও কি কেউ করতে পারবে না সর্বশক্তিমান আলাকুল্ল সাইন কাদের প্রতিক্ষমান রয়েছেন বিচার করার জন্য पूर्व घोषणा आईनल जब्बारोर अहंकारी स्वैरा चार बद मेज राज विचार सूचन কাজে বিচার একদিন হবে ক্ষমতা চিরদিন থাকে না এ কথাই ঠিক দীর্ঘদিন থাকার পরেও ফেরান নিরূপায় হয়ে পানিতে ডুবে মরেছে তার মানে একদিন একদিন ক্ষমতা হারিয়ে যায়। এ কথাই ঠিক শেষ পর্যন্ত না হলে বিচারের মাঠে তো হারাবে মরা পর্যন্ত যদি ক্ষমতা বহাল থাকে তারপরেও বিচারের মাঠ আছে তখন ক্ষমতা থাকবে না যার কারণে বিবেচনা করা উচিত প্রত্যেকটা পাড়াই মসজিদ নির্মাণের জন্য রাসুল সাল্লাম আদেশ করেন। মসজিদের মর্যাদা যত ফজিল বিষয় রয়েছে সম্মান মর্যাদা এই বিষয়গুলি সব মসজিদের মর্যাদা আওস রাজি আল্লাহ বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন সালা। जे गोसल कर लो स्त्री के कर सकाल मिलने पर गोसल सकाल मस्जिद उठलो ना दाना इमाम मिनाली इमाम इमामाशी दाड़ो পরে সে কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসেন কেন পরে সে কাঁধ ডিঙিয়ে সামনে আসা হারাম আর কষ্ট দেওয়ার চেষ্টা করতে হয় কেন পরে আসলে বাইরে দাঁড়াবো আমি তো আগে আসতে পারিনি তো পরে এসে আগে আসার ভান করা কেমন আর একজনকে কষ্ট দেওয়াম তা নাকাল মুসল্লিগ কোনো মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না তারপর শুনলাম বলছেন তারপর আল্লাহ রসুল বলছেন আজরুহুল লেকুল্লে খ্যাতিনে হা তাহলে তার প্রত্যেক পদক্ষেপে এক বছর তাহাজুত পড়লে যত হয় এক বছর শ্যাম পালন করলে যত হয় তত নে আছে আপনাকে ভারী লাগছে কি যে এত নেবছর তাহাজুদ পড়লে যা হয় এক বছর শ্যাম পালন করলে যা নেই তাহার যুদের অনেক নেকি अक्षमता मस्जिद मरजदाज के मानूस भेजे दीते पशु प्राणी चरित्र अधिकारी मानूष हिंस प्राणी चरित्र अधिकारी मानूष हायनार चरित्रधिकारी मानुष मानुष मान मस्जिद ना होते हजारो लक्ष नोरा नैक्टन फतवा दिए फेकार बीपूर्ण करलिए देखा प्रयोजन मन বইয়ের প্রথমে লিখা আছে হেদায় কাল কোরআন হেদায়াতির মতো আমার উম্মাতে একজন মানুষ জন্ম নিবে সবচেয়ে নিকৃষ্ট তার নাম সাফি এ ধরনের জনক নোংরা কথা বইয়ে লেখা থাকে তবুও কিছু বলা প্রয়োজন মনে করি না কলম লেখেছে যে জবাব দিতে হবে তাকে কোন চরিত্র দেখাতে চেয়েছ তোমার মতানোর ক্ষমতা আছে তুমি মনে রেখো বেশি বাড়াবাড়ি করলে গৃহকালও টিকতে পারবে না পরকালও টিকতে পারবে না মসজিদ ভেঙে দিতে হবে কেন নোংরা জনক পশুর মতো চরিত্র নিয়ে নির্মাণের জন্য আল্লাহ করেছেন মসজিদ নির্মাণের জন্য বলেছেন তিনি বলেন আহাবুল বেলা দে্লাহে মসাজেদোহা পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা উত্তম শহর উত্তম অবস্থানের জায়গা হচ্ছে মসজিদ আসো সবচেয়ে খারাপ নৌরা জায়গা আল্লাহর নিকটে সেটা হচ্ছে বাজার বাজারে যেতে হবে অপ্রয়োজনীয় ভাবে বাজারে থাকা যাবে না যে ব্যবসা করে তাকে থাকতেই হবে আপনি কেন ওখানে সময় কাটাচ্ছেন আপনি কেন থাকবেন জায়গা তো ভালো নয় এই কারণে দোকানে আড্ডা পিটা বাজারে অপরিজন্য সময় কাটানো নয়। সেটা সবচেয়ে খারাপ জায়গা সেখানে আপনি মসজিদ হচ্ছে বলেন রসুল সাল আলি আসালাম বলেছেন মসজিদ রাহা। আদাল নজুল্লাহ মিনাল যে ব্যক্তি সকালে মসজিদে যাবে বিকালে মসজিদে যাবে মসজিদে সলাৎ আদায়ের জন্য যাবে মিনাল আদাল আল্লাহ আল্লাহতালা নিজে তার জন্য খাওয়ার তৈরি রেডি করবেন উনি হলেন নিজে মেজবান আর যারা সলাৎ আদায় করতে যায় তারা হলো মেহমান আল্লাহ যদি নিজেই মেজবান হন খানা পানি নিজেই খাওয়ানোর জিম্মদারি নেন তাহলে তিনি সর্বশক্তিমান তার মতেন সারা পৃথিবীকে একটা রুটি বানিয়ে দিতে দিবেন সারা পৃথিবীকে হাতে রুটি জান্নাত চাঁপাই নবগঞ্জের মহিলারা যেভাবে হাতে রুটি বানায়। এভাবে হাতে রুটি বানিয়ে সমস্ত মানুষ যারা জান্নাত যে তাদেরকে একবার নাস্তা দিবেন আর তরকারি হবে মাছ মাছের কলিজা मस्जिदे सकाले बिकाले बार तरह ताल खाना रेडी करबंधन तो अल्लाह रसुल्लम সুন্দর করে অজু করল মসজিদ মসজিদ এর সলা করতে গেল্লাহাদ তার যতবার পদক্ষেপ নিবে আর একটা পাপ মিটে যাবে মালাইকা তো আলাইহে তুষালে আলাইহে আর সর্বদা ফেরস্তাগন তাদের ব্যাপারে দোয়া করতে থাকবে ফেরেস্তাগণের ভাষা যখন আপনি আসবেন অজু করে মসজিদে সাধারণত ভাষায় করে আসার চেষ্টা করবেন। এটাই পরে আরো স্পষ্ট হবে অজু করে যখন আপনি মসজিদের দিকে আসবেন তাহলে প্রত্যেক পদক্ষেপে একটা নেকি হবে মর্যাদা বাড়ানো হবে আর পাপ মিটে যাবে আর ভাষা তারা বলবেন আল্লাহ আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজেল করো তুমি তাকে ক্ষমা করো তুব আলাইহে তুমি তার তৌবা কবুল করো तेरस्ता बोलते थकबेन सर्वदा अभिराम अथच अपनी मस्जिद आदाय करतेजन साथर्क लागिए दिल्ली ইহুদে কষ্ট দিল না আর অযু নষ্ট হলো না যতক্ষণ পর্যন্ত কাউকে কষ্ট দিল না যেমন আপনি কষ্ট দিবেন তেমেই ফেরস্তা সরে যাবে আর নয় আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ মুখামুখি দাঁড়িয়ে পাল্টা উত্তর দিয়েছেন তখন আল্লাহ রসুল্ল হাঁটতে আরম্ভ করেছেন তা আল্লাহ রসল্লা আবাক্কার সিদ্দিক কথা বন্ধ করে এখন যাচ্ছে না আল্লাহ রসুলের দিকে কি ব্যাপার কি ব্যাপার আপনি এভাবে চলে যেতে লাগলেন কিনা আমাকে না বলে আবাক্কার তুমি তোমাকে যখন গালি দিচ্ছিল লোকটি তখন তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল ফেরেস্তা যখন তুমি শুরু করেছ তখন ফেরেস্তা সরে গেছে যখন গেল তার আমি থাকি কেন আমিও যাচ্ছি। তুমি এখন তো আমাদের লাগে না যেহেতু তুমি পারো তো তুমি করো আমরা যাই এ কথা রসুল সুল্লাহ সাল্লাম আউবাক্কার সিদ্দিক কে বলছেন পৃথিবীতে মানুষ হিসাবে নবীর বাদ দিয়ে সবচেয়ে দামি মানুষ একবারে আদম আলা থেকে কে আমার পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে মানুষ হিসাবে বলেন হাদিস বোখারি মুসলিম বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাঠে আলো হবে তার জন্য বিচারের মাঠ কিন্তু অন্ধকার হবে খুব অন্ধকার যে অন্ধকারে চোখের সামনে আঙ্গুল রাখা যাবে না কোন সময় আলো হবে তবে এক সময় অন্ধকার হবে ওই সময়ে যারা পায়ে হেঁটে মসজিদে যায় তাদের জন্য বিচারের মাঠে অন্ধকার থাকবে না তাদের জন্য আলো থাকবে বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান খারা জামিন বাইতে হি মোতাত হেরান যে ব্যক্তি অজু করে বাড়ি থেকে বের হলো সলাত আদায়ের জন্য क तो ने बाड़ी थे मस्जिद जे मस्जिद मानूस भेगे दी मस्जिद मानूष भेगे दीते তার মানে মানুষের চরিত্র কত নিচে নামলে মানুষ করতে পারে মানুষ যদি অজু করে বাড়ি থেকে বের হয় আদায় করব বলে তাহলে তার নেকি হবে ফরজ হজের এহরাম বাঁধলে যে নেকি হয় তো ফরজ হজের এহরাম বাঁধলে হয় মানে ও তো ফিরে আসবে দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে অজু করে সুন্দর করে অজু করে যদি বলেন রসুল সালিসাল্লাম এক বৈঠকে বললেন হাল তাদের মালাউল আল্লাহ মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে হইচয় হচ্ছে কি বিষয় নিয়ে আপনি কি বলতে পারেন উপরে হইচই হচ্ছে কি বিষয় নিয়ে তখন আল্লাহ রসুল বলছেন এই করলে আলো বাদাস পরে বসে বসে জিকির করলে পাপ মিটে যাইদাম লাগদাম আল জামাত জীবিত থাকলো ভালো হয়ে মারা গেল ভালো হয়ে কানিন খাতিয়াতে আলাদা থম্বহু আর পাপের ব্যাপারে সে হয়ে যায় নিষ্পাপ সেই দিনের মতো দিন তার মা তাকে জন্ম দিয়েছে মানুষ কত নির্বোধ হলে বিবেক বুদ্ধি একইবারই যখন থাকে না তখন মানুষ এ কাজ করতে পারে করে কি করে হিংসা কত বেশি হলে এটা করতে পারে যখন মানুষের চরিত্র হিংসা হায়ানা প্রাণীর মত হয় তখনই মানুষ আর বিবেচনার তার কাজ করে না রাসুলসুলাম এই কথা এক পর্যায়ে বললেন যে মানুষ তার পিতাকে হত্যা করবে তখন সাহাবিগুন বলছে কিনা লাইসালানা উকুলো না আমাদের বুদ্ধি বিভেদ থাকবে না পিটাকে হত্যা করবে এটা কেমন কথা তখন আল্লাহ রসুল বলছেন লা তুমি যাও কুল আকসার জালেকা জামান ওই সময়ে প্রায় মানুষের বিবেককে বের করে নেওয়া হবে বিবেকই থাকবে না ও তখন হায়ানা পশু প্রাণীর চেয়ে খারাপ তো তাহলে সে পিতাকে মারবেই তাহলে মসজিদ ভাঙতে পারে এটা স্বাভাবিক ব্যাপার মসজিদের কত মর্যাদা সেদিন বিবেচনা করেছে বা প্রয়োজন মনে করেছে হিংসা এত বেশি বিদ্যা আল্লাহ তুমি বুঝে আমল করা তো অভিজ্ঞান করো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহাম আল্লাহ নবী বাদা যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বলে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও মান এটা মর্যাদা ঢুকলে এভাবে ঢুকতে হয় এই কথা বলে আবার ডান পা দিয়ে ঢুকতে হয় তার না মসজিদ ব্যক্তিগত স্বাধীনতায় কেউ ঢুকতে পারে না ব্যক্তিগত স্বাধীনতা প্রবেশ করতে পারে না আগে এটা মসজিদ আর একটা পার্সলাল মর্যাদা অধিকার আছে কথা আল্লাহ জিয়া তালা বলেন রাসুল সুলাই সালাম বলেছেন এই যা খাল আহাত কাবলা যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন করে তার বসার পূর্বে পাবে না আদায় না করলে যে কোনো সময়ে চব্বিশ ঘন্টার কোনো সময়ে মসজিদে প্রবেশ করলে তার নিজস্ব মর্যাদা তাকে দেওয়ার পরে বসতে হবে তাছাড়া বসারই অনুমতি নেই बस लेगे टिकिट कसते हल मस्जिद हक इबादत पड़े মসজিদের হক আগে দিতে হবে তারপরে বসা যার জন্য সময়ের সাথে এর কোনো হিসাব নেই আগে তার অনুমতি হতে হবে তারপরে বসা অনুমতি হলো দূরেকাত সলাপ দূরেকলা যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ পর্যন্ত অনুমতি হয়নি এটা মসজিদের মর্যাদা এটা মসজিদের অধিকার এটা মসজিদের ক্ষমতা এটুকু দেওয়ার পরে করতে হবে তা বসতে হবে তাছাড়া নয় যদি না পড়ে তাহলে এমনি ঢুকে কি দেখছে এটুকু দেখে ওইদিক ওদিক নজর দিয়ে মসজিদ দিকে বের হয়ে যাবে বসতে হবে এই অনুমতি নেই তার না মসজিদ সহজে ভেঙে দিতে পারে বলেছেন মানসামিয়া আলাই কেউ যদি শুনতে পায় মসজিদে কেউ বলছে যে আমার জিনিস হারিয়ে গেছে আপনারা কেউ পেলে ফেরত দেন মসজিদের মাইকে বলছে একটি ছাগল হারিয়ে গেছে রং তার কালো কেউ পেলে পাঠিয়ে দিবেন এটা হারাম হারামের মর্যাদা বলছেন কেউ যদি শুনতে পায় কথা বলছে যে আমার একটা কলম হারিয়ে গেছে কেউ পালে দিবেন তখন তার উত্তর দিতে হবে আল্লাহ রাসুল শিখিয়ে দিচ্ছেন আদেশ তুমি বলো আল্লাহ ও কলম না পাই আশ্চর্য বিধান জিনিস মসজিদে খুঁজতে হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদ তৈরি করা হয়েছে ইবাদতের জন্য ওই যে জনৈক পল্লীর বেদুইন অশিক্ষিত গাঁয়ের মানুষ মসজিদে ঢুকে পেশাব করতে আরম্ভ করেছে তখন তাকে শুরু করেছে মানুষ স্বাভাবিক ভাবে যা করে তখন তোমরা তাকে কিছু বলো না তাকে কিছু বলো না হয়তো বা পেশাব চলাকালীন পেশাব বন্ধ করলে কোনো ক্ষতি হতে পারে নাহলে তিনি এত জোরে বলছেন কেন পেশাব যখন শেষ হয়ে গেল তখন যারা আশেপাশে সম্মানী মানুষ আছেন ধরে নেন উমার উমার দিন রাত বলছি আপনি মনে করতে পারেন কত সম্মানি বাংলাদেশে আসলে দেখার সুযোগ হত না এত দূরে থাকতেন কাজে আপনি বুঝতে পারছেন না তার তার রাস্তায় শয়তান হাঁটেনা তা আল্লাহ রসুল বলছেন উমার বালতিতে করে পানি নিয়ে এসে মসজিদে ঢেলে দাও আল্লাহ রসুল তাকে বললেন মসজিদে পেশব করছো কোনো যাও পানি নিয়ে এসো ঢেলে দাও এইটা তিনি বললেন না যারা পাশে বসে আছেন খুব দামি মানুষ পৃথিবীর পরকালের তাদেরকে বলছেন বালতিতে করে পানি নিচে ঢেলে দাও আর তাকে বলছেন দেখো মসজিদে পেশাবার জন্য মসজিদ ঠিক নয় মসজিদ নয় মসজিদ হচ্ছে কোরআন তেলাওতের জন্য তাসমি তাহালির জন্য জি কাজকারের জন্য আর সলা হাজা হারানো জিনিস খুঁজার জন্য মসজিদ তৈরি করা হয়নি কোন জিনিস বিক্রি করছে বা কিনছে তোমরা যদি দেখতে পাও কেউ মসজিদে কোনো জিনিস বিক্রি করছে বা কিনছে তাহলে তোমরা বলবে बरकत ना दे मस्जिद तैयारी तुम्हरा जो क्यों देखते हरानो जिन मस्जिद खुजसे तुम्हारा जन जिन फिरत ना देना सल्लाम मस्जिद मस्जिदे के, के मस्जिद इमामुमति हो तब मस्जिद मस्जिदे कैसास निषेध मस्जिदे कविता गा निषेध নিতান্তই যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রশংসা থাকে গুনের আলোচনা হয় একাত্মতর আলোচনা যদি আনা গোনা করে একদিনে রাত্রে শিয়াল মৌচাকে দেয় হানা যেমনি পড়া মৌমাছি সব বেজাই রকম তেড়ে উঠলো বলে রাত্রপুরে ঘরের ভিতর কেড়ে পদ ভুলে এসেছি ভাই আমরা গাছের কাছে তাই না হলে হেথা আছে এমন গাধা বাছে তো সব কবিতা মসজিদে বলা যাবে না কোন এরকম গান কবিতা মসজিদে বলা যাবে না কোন হদ কায়েম করা যাবে না কাউকে পিটা যাবে না হদ বলতে যেটা নির্ধারিত পিটন মানে মদ খেলে লাঠি অবিবাহিত অবস্থায় জেনা করলে একশো লাঠি অপবাদ লাগালে আশি লাঠি এইগুলো মসজিদে দিতে পারবে না এমনি ছাত্রদের মর্যাদা কি জিনিস মসজিদের সম্মান কিভাবে রসুলাম পেশ করছেন বলছেন কিন্তু না মান আমি মসজিদে ঘুমিয়েছিলাম আমি তার দিকে তাকাতেই উমার রাজি আল্লাহ বলছেন তিনি বেহা যায় শোনা ওই যে লোক দুটাকা আমার কাছে ধরে নিয়ে আসতো যে তহু বেহেমা তাদের দুইজনকে ধরে আমি উমার রাজার কাছে তখন আল্লাহ রসুল বলছেন মিনা মাদিনা ফাও তোমরা যদি মদিনের লোক হতে তোমরা যদি এইখানকার মানুষ হতে তাহলে তোমাদের গলা মটকে দিতাম মেরে ফেলতাম মসজিদে জোর করে চিল্লিয়ে কথা বলো তোমরা এলাকার লোক হলে আজকে আমি মেরেই ফেলতাম কি বুঝলেন আপনি আর কি বুঝলাম আমি একটুতে হইচ লেগে যাচ্ছে কেমন এমাম নিয়োগ করেছে সে এমাম নিয়েছে লেগে যাচ্ছে মসজিদের মধ্যে ধর্ম বুঝে না কর্ম বুঝে না এমনি করতে হবে এই না লেগে আছে বুদ্ধি নয় বিদ্যা তো না বুদ্ধিও নয় একটু খালি পশু প্রাণীর মতো দিন কাটাই এসব ইবাদ কি হবে না বুঝলে আবার দেখেন হাদিস বোখারি মুসলিম আমি একজন অনুবাদক আমার জীবনে আমি সাধারণত অনুবাদ করে আপনাকে শরীর বুঝানোর চেষ্টা করি আমি কথা নকল করে দেখাচ্ছি আমরা তয়েফের মানুষ বলছো তোমরা এলাকার হলে তোমাদের গলা মটকে দিতাম তোমরা রাসুলের মসজিদে উঁচু করে কথা বলো তোমাদের কত সাহস এদি আমরা কে বুঝলাম যদি কিছু বলাই লাগে মসজিদ থেকে বের হয়ে বলতে হবে এখানে নয় হইচই যদি করাই লাগে তাহলে মসজিদ থেকে বের হয়ে করতে হবে একটু হইচা কমাতে হবে মানুষের কি আছে সব নষ্ট করে দিবে। যার জন্য রসুল সুল্লাহাম দিন রাত বলতেন আল্লাহ তোমার কাছে আমি হিংসা থেকে বাঁচতে চাই কারো প্রতি যেন সামান্য তোমায় হিংসা না করি ও স্বাভাবিক থাক আমিও স্বাভাবিক থাকি আমরা একটি দল বের হলাম রাসুলের কাছে যাব না নাহু আমরা রাসুলের কাছে গিয়ে বায়াত করলাম না আহ আমরা তাকে রাসুল রসুল সাল্লাম কে কিছু বললাম যে একটা গির্জা ঘর আছে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফাদ্দা বে মাহিন একটু পানি নিয়ে আসলেন তোমরা একটু পানি নিয়ে আস ফাওয়া তামাজ মাজা আল্লাহ উজি করলেন কুলি করলেন তারপরে তোমাদের জমিনে চলে যাও জমিনে চলে গিয়ে তোমাদের গির্জা ঘরের পূর্ব দিকে যে উঁচু জায়গাটা আছে এখন যেটা পাথর দিয়ে সেমেন্ট মাটি দিয়ে মানুষ মসজিদে খুদবা দেওয়ার জায়গা উঁচু করছে এটা আগে ছিল তবে ওদের জায়গাটা পূর্ব দিকে। মসজিদের ওদের গির্জা ঘরের বক্তব্য দেওয়ার জায়গাটা ছিল পূর্ব দিকে আর মুসলমানের জুমার দিনের খুদবা দেওয়ার উঁচু জায়গাটা হয় কেবলার দিকে আমাদের দেশ থেকে পশ্চিম দিকে কেবলার দিকে যার জন্য নির্মাণ পাকা করতে হবে না কাঁচা থাকলেনা খেজুহা দান তারপর তোমরা এটা মসজিদ হিসেবে গ্রহণ করো রাসুল সালিসাল্লাম ইহুদি খ্রিস্টানদের মসজিদটা গির্জাঘরটা ভেঙে ফেলে দিতে হবে এই আদেশ করলেন না তিনি বললেন ওটাকে মসজিদ হিসাবে বহাল রাখো টাকা নির্মাণ ছিল অবৈধ অর্থাৎ অমুসলিমদের ইহুদি খ্রিস্টানদের যখন কাবাঘর নির্মাণ হয়েছে তখনও পত্তলিকদের রাসুল সাল্লামের বংশমাত্রী স্বজন চাচারা সবাই ছিলেন পত্যলিক মূর্তি পূজা করতেন তাদেরই টাকায় নির্মাণ করা ছিল কাবা ঘর রাসুল সাল সাল্লাম যখন নবী হলেন তখন তিনি কাবা ঘর ভেঙে দিয়ে ঘর নির্মাণ করেননি सम्मानित मस्जिदी को भाई विषय सामने पेश कर सलाम विधान कैमन छोड़ मस्जिद के कि मूल कर কিভাবে মসজিদ কে পবিত্র পরিষ্কার রাখার জন্য আদেশ করেছেন আল্লাহ কিভাবে মসজিদ কে পরি সেই সাহাবিগণ বলছেন আল্লাহ রসোল আমাদের বাড়ি অনেক দূরে এইটুকু পানি পাত্র সহ যেতে যেতেই শুকিয়ে যাবে তাহলে কি করব তখন আল্লাহ বলছেন ওই পানিতে পানি আরো মিশিয়ে দিয়ে ওই পানিতে পানি আরো মিশিয়ে দিও তার মানে জমজমের পানি অল্প একটু মাটির উপরে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানিমিন এটা খাদ্য এটা রোগের আরোগ্য মান সরে বা যে যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে তো অল্প পানি তাড়াতাড়ি তো শেষ হয়ে যাওয়ার ব্যাপার তাহলে ওই পানিতে আরো পানি মিশিয়ে দেন খেতে থাকেন। বছর নিয়ে যান ওতে বহাল ঠিকই থাকবে রাসুল সাল সালাম এই পানির সাথে পানি মিশিয়ে দিতে বললেন মানুষ নোংরা চরিত্রের হবে কাবা ঘরও মানুষ ভেঙে দিবে আবু আল্লাহ বলেন রাসুল সাল্লা বলেছেন গোছার খাটো দুইটা মানুষ কাবা ঘরকে ভেঙে ফেলবে যার পা হবে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত হবে খাটো এই মানুষ দুইজন ভেঙে ফেলবে আফহাজা আস আফহাজ রঙে কালো সাইজে ছোট রঙে কালো সাইজে ছোট হাজারান। একটা করে পাথর একটা করে কাবা ঘরের পাথর ধরছ টেনে ফেলছে এটা যেন আমি দেখতে পাচ্ছি একথা রাসুল সাল সাল্লাম বলেন বোখারি মুসলিম আপনি কি মনে করেন কাবা ঘর মানুষে ভেঙে দিবে তখন কি সে মানুষ যেদিন তোমরা থাকবে বেচে আগাছা আর মাঝে যেদিন তোমরা থাকবে বেচে আগাছা আর মাঝে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মানুষ হবে ওইসব খেজুর মতো যেগুলো মানুষ ফেলে দেয় খায় ফেলে দেওয়া জিনিসের মতো মানুষ হবে তাহলে ঢাকা আবর্জনা আবর্জনাগুলি ফেলে দিচ্ছে মানুষ। যার টিকা যায় এই আবর্জনার যখন হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে সাহাবিগন বলছেন বলেন তাহলে কি করব তখন আল্লাহ রসুল বলছেন আলজ্লে শানাক মুখটা বন্ধ রাখো বাড়িতে থাকো বাইরে যায় না মানুষের অবস্থা মানুষ মসজিদ ভাঙতে পারে এই চরিত্র আজ থেকে নিয়ে বেশ কিছুদিন পূর্বে বেশ কয়েক বছর পূর্বে বরিশাল পিরোজপুর আদর্শ বায়ার আহলে মানুষগুলি মসজিদ তৈরি করেছিলেন এই মানুষগুলি থেকে গিয়ে মসজিদ ভেঙে কলা গাছ লাগিয়ে বলেছিলেন বরিশাল ডিসি কে যে ঘটনা এরকম আপনি একটু দেখেন বরিশাল ডিসি পিরোজপুরে বলেছিলেন থানায় বিষয়টি একটু দেখেন থানার পক্ষ থেকে বরিশাল ডিসির পক্ষ থেকে আদেশ হলো যারা ভেঙেছে তারা মসজিদ নির্মাণ করে দিবে এই ঘটনা ঘটেছিলোলা বরিশাল যেটা আপনার চোখের সামনের ঘটনা এই চরিত্র ন্যাজনক নোংরা বেশরমা চরিত্র তাদের আগে থেকেই আমরা প্রথমত এই ন্যাজনক নোংরা বেশরমার চরিত্রের ব্যাপারে আল্লাহর আল্লাহ তুমি তাদেরকে হেদায়তায় এটা করতে পারে এখানে এই ঘটনায় ঘটছে আল্লাহর কাছে আমরা দাবি জানাচ্ছি আল্লাহ তুমি ব্যবস্থা করো আমরা যারা আরো দেশে আহাদিস দায়িত্বশীল মানুষ যেমন কাজে আকরাম তাদের ব্যাপারে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা বিষয়টি লক্ষ্য করবেন দেশের মাটিতে করে তা নয় বিবেচনা করা উচিত আল্লাহর কাছে খালে সন্তরে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে মসজিদের সকল দিনই ভাই বোনকে এবং যারা আপোষে নিজ নিজ বিষয়ে আত্মীয় বিষয়ে কিছু পরামর্শ দিতে পারে বা যারা সামাজিকভাবে ক্ষমতা অধিকার রাখে তাদেরকে এই বিষয়গুলির ব্যাপারে খবর রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানিয়ে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তোফিক দান করো আমরা যেন মানুষের ক্ষতি করার চেষ্টা না করি সর্ববিষয়ে মসজিদ বহু দূরের কথা এইরকম বিষয়গুলিতে তুমি আমাদেরকে হেংসামুক্ত করো সকল মানুষকে তুমি হেংসামুক্ত করে তোমার রাসোলের পদ্ধতি অনুযায়ী চলার তোফিক দান করো তোমার দরবারে জোরালো এ দাবি দাওয়া রেখে আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম সাল্লুম